ছেন রসুলপুরী হজরতের সেজো ভাইফ সাহেবুরী হজরতের সেজো ভাই হাফেজ ইউনুস শরীফ সাহেব মুবীন অন্ম সাহি ও সনহবসুন্নতি পকদ হ মন হব্বনি কনম কাল যদ্দিদয়ারসূল্লা কো লইফনু জদ্দিদুই মনন ক শর কৌল ই লাল জাহ ই হ ইহা এ লাহ এাই এহা ই আলিক তালিক তুয়ল্লাহ অসমন যাবিন তোর হল্লাহ লাই জরবল্লাহ ঈ ল গৌসলি আল্লাহ মৌলার তেম সুলাই পুরে কয়লা গাউস কু বলি আল্লাহ মল প্রেমের সুল পুরে কয়লা তলো বতদে রে দরিয়া প্রেম দরিয়া সদা বহে el hey. আমার শরদ্দ বড় ভাই আমার ওস্তাদ শেখো মুর্শিদ রসুলপুরের আলাহ হাজরাত পীর সাহেব তবলা কেরাম ফোজায়ল আজাম মুরাবিয়ান আওয়াম দীনদার ফরগার মু ভাইরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মা বোনেরা আল্লাহফাক রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলমীন আমাদেরকে ভালবেসে মোহাবত করে একটি আহলে সন্ন্যাত আল জামাতের অন্তর্ভুক্ত মহাতি জলসায় তিন দিন ব্যাপী আল জামিয়াতুল আরাবিয়া রসলফুর বাইতুলুম মাদ্রাসার এই ময়দানে तीन दिन व्यापी महाफिले उपस्थित होते फिर एज जोरे वरी भाइय महाफिलेर प्रथम दिन बोलती आपनारा क्लान सारा दिन परिश्रम कर जार्किंग क्लाना बुजी बुजेसीपर हजरत निर्देश रसुलपुर महाफिले हजार हजार ओलामाई कैराम हजार हजार मुक्ति महदेश এই ময়দানে বয়ান করার মতো যোগ্যতা আমি মুরুক্ষের নাই তারপরেও হর্যদের নির্দেশ পালনার্থে স্টেজে বসেছি হয়তো আল্লাহ আমার জবানের দ্বারা যে একটি কথা যদি বলান তাহলে আমি বলার চেষ্টা করব বাকি আল্লাহর ইচ্ছা ভাই বন্ধুগণ সময় বাহিরে যত কম ব্যয় করা যাবে তত ফায়দা বেশি হবে আর মাহফিলে আসা এটা কোন পিকনিক না এটা কোনো মেলাও না এটা কোনো এক্সিবিশনও না মাহফিলটা হয়েছে জাস্ট ইসলা হওয়ার সংস্কার হওয়ার স্থান ज दोकान फटे रास्ता घाटे बसि घोरा घूरी ना कर महफिल मैदान बरकत हासिल करारहफिलर मैदान बसि समय बस फायदा बी हो भाई बंधुगण उद्देश्य नहीं आसकार हार उदेश नूतन भाइय नूतन भाई अनेक कष्ट तस्फीर कर टा पैसा खरच कर समय नष्ट कर जेसब नूतन भाई के এই মাঠে ময়দানে নিয়ে আসছি পুরন ভাই যেনারা যেনারা দায়িত্ববান তানাদের উচিত মাহফিলের এই মজলিসে যখন বিশেষ করে হজরতের বয়ান হয় ওই নুতান ভাইদেরকে হজরতের বয়ানের সময় যাতে তারা বাহিরে না থাকে যাতে তারা बयान माहरूम ना से दिखे लक्ष्य रखा ताकृत होतेब जदि नियत सही था যদি কোনো আল্লাহর বান্দাকে দাওয়াতের মাধ্যমে এই দিনের পথে উঠাইয়া দেওয়া যায় আরে এই আল্লাহর বান্দা এই ময়দান থেকে তওবা করে আল্লাহ ফর্বলা আলমিনের পথে কালেমার ছায়াতলে এসেই যায় আর এখান থেকে তার জীবনের গতি পাল্টে যায় যেই ব্যক্তি দাওয়াত দিল যেই ব্যক্তি তস্কিল করল যেই ব্যক্তি কষ্ট করল ওই ব্যক্তি যাকে দাওয়াত দিয়ে আনল সে যতদিন জীবিত থাকে ততদিনের যত এক আমল করবে সমস্ত নখ আমলের একটা অং বিশাল অংশ ওই দাওয়াতকারী যেই ব্যক্তি কষ্ট করলো তার আবল নামাজ জমা হয়ে যাবে বলুন সুবাহ আর এই দায়ী যেই ব্যক্তি আমাদের মধ্যে একটা অভ্যাস আছে গুতাগুতির অভ্যাস অল্লাহবর আল্লাহ আমাদেরকে আল্লাহ হেফাজত করুক मस्जिदे भारा आस्जिद भरे रसुलपुर जरा मस्जिद हाल हाक जरा तस्जिदे भर सम्पर्क गुतागुती हलो रसूलपुरे सालेकमे छूटे अन्न जगह चेष्टा मस्जिदे बाहिरे जरा आस्जिदे आसेना जिकिर बसे जिकिर करना पर्दा करना जय आलाना देखते ना, मद्रास नाम सुनते ना, तरह की के कैमने मस्जिदे आना जाए তাদেরকে কেমনে জিকিরে বসান যায় তাদেরকে ঐামায় কিরামদের সঙ্গে কেমনে সম্পর্ক বলে দেওয়া যায় আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে কেমনে উঠে দেওয়া যায় এই চিন্তা ফিক অনেক মানুষের নাই অনেকেরই নাই কিন্তু যারা মসজিদে আসছে যারা জিকিরে বসে তাদেরকে ছুটাইয়া কেমনে অন্য জায়গায় নেওয়া যাবে এই এই চিন্তা ধারা এই চিন্তাধারাটা ভালো না लक्षण ना चिंता मस्जिदे आमज नामे से जिकिरे बसे माथे टूफी आर् दी आते पाबंदी आ मस्जिद हाल तरह छूटे तब लिखे नहीं ते हमार छूटे अमुक जगह नहीं जा कौ जाए चले जाए टूपी घिनना टुपी माथा दे मुखे द হিন্দু না মুসলমান ঘন্টা যতটা সময় সেই দাড়ি মুখে নিয়া জীবিত থাকবে সব প্রত্যেক মুহূর্তে মুহূর্তে সোননাথের সব ওই দাওয়াত উঠতে থাকবে বলুন ভাই বন্ধুগণ এই দাওয়াতের সিস্টেম কিন্তু দাওয়াতের সিস্টেম এই দাওয়াতের যে তরিকা এই তরিকার গোড়া হইল মোহাম্মদুর রসুল্লাহ সালাম गोरा कदीन जा राइने आसते पे अल्लाह पक रबुल आलमीन दरबारे शुक्रिया आदाय कर লাল এক কাছে নেওয়া নাই ড্যাগালাদের কাছে নেওয়ায় গোরুালাদের কাছে নেওয়ায় আরে গলায় তসবিওয়ালাদের কাছে নেওয়ায় আল্লাহ এমন একটা ময়দানে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা ছাড়া কোরআন সন্ন্যার কথা এ এছাড়া বাহিরের আর কোন ভেজাল মার্কা কোন কথা নাই কথা ঠিক নেবে ঠিক আল্লাহবর আল্লাহ এই যে আবাদ আল্লাহ ফর্বুল আলমিন দিলেন পারতেন আপনাকে অন্য জায়গায় নিতে পারতেন আপনাকে ভেজাল মারকে জায়গায় নিতে পারতেন আপনি বেদাতিদের কাছে আল্লাহ আপনাকে ভালোবাসে মোহাম্বাত করিয়া মায়া করিয়া ইহালে সুন জামাতের অন্তর্ভুক্ত রসুলপুরের হাজর হুজুরের দরবারে উপস্থিত করে দিচ্ছেন এই ধরে বলুন আল্লাহ আর বলেন আলহামদুলিল্লা হজরতালাম তুর পর্তে রূপরে উঠিয়া তিন হাজার সাতশো পঞ্চাশটা তিন হাজার পঞ্চাশ কদম উপরে উঠিয়া আল্লাহ পাপুরের পর্বতুর উপরে রয়ে বললেন আল্লাহ আমি আসছি আল্লাহ বলেন মুসাথি কেমনে আইনি আল্লাহ আমি কেমনে আসলাম এটা তো আমি জানিনা কারণ আমি তোমার আসে তুমি আমার এ আমি যে কেমনে আসলাম এইটা আমি বুঝি আল্লাহ পাত্র বল আলমিনের আশেক যারা এই রসুলপুরের আশেক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিনের আশেক দ্বারা এই ময়দানের আশেক আশেখার আল্লাহ পাক আলমিনের আশেখারা অনেক পাগলের আছে গত মহাবিল একজনকে শুনলাম সেই সিরাজগঞ্জ থেকে বাই সাইকেল চালাইয়ার পরে রসুলপুরের মহাবিল আসছে কেমনে আসছে সে নিজেই জানে না এত দূর কেমনে আসলো সে নিজেই বুঝতে পারে না কিসের কারণ মহাব্বতের কারণ কিসের কারণ মহাব্বতের কারণ মহাবতে তাকে টান দিয়ে নে হাজার সাতশো পঞ্চাশ করে আল্লাহ আমি তোর তোমার ডাকে সারা দিছি মুসা আল্লাহ মুসাদি কয় মবুদ গো আমি তোমার আশেখ তোমার ডাকে সারা দিয়ে আমি আসছি কেমনে আসছি আমি নিজেও বুঝতে না আল্লাহ জানিনা আল্লাহর আলমিনী মুসাল্লা সাল্লামের সঙ্গে কথা শুরু করিয়ে না আল্লাহ করে আল্লাহ আমি যে তোমার সঙ্গে কথা বলতে আসি হুয়া কিছুই কও তুমি কি কিছু বোঝো মুসাল্লাহ সাল্লাম কয় আল্লাহ আপনি যে কথা বলতেছেন আমি কিছুই বুঝিনা কয় তুমি যে না তা কেন কও আপনার আশে গ্রামী আপনি যা বলেন তাই আমার কাছে ভালো লাগে বুঝি না বুঝি সুবাহ অনেকে দেখবেন গানের আসে অনেকে অনেক গানের পাগল এই গান হিন্দি গান শুনে অনেক ইংরেজি ইংলিশ গান শুনে হিন্দি গান শুনে কিন্তু ও কিছুই বোঝে না ও কিন্তু কিছুই বোঝে না ও হিন্দি গান শুনে যদি জিজ্ঞাসা করা হয় তুই শোনসকে ভালো লাগে এই জন্য শুনে কিন্তু অর্থ বোঝে না ওই লোক গানের পাগল যারা কোরআন শরীফের আসে কোরআন শরীফ শুনে আল্লাহ পাত্র বলালাম ইনের কথা কোরআন শরীফের অর্থ বোঝে শুনতেই থাকে শুনতে থাকে একের পর এক শুনতেই থাকে শুনতেই থাকে জিজ্ঞাসা করা হইলে কেন তুমি শোনো কিছু বোঝো বুঝি আর না বুঝি শুনতে বড় ভালো লাগে কথা চিন্তা বেজে কারণ ডাকি মহাব তুমি কি আমার কিছু আমার কথা কিছু বুঝো খাল্লা আমি তো কিছুই বুঝি না তাই কয় শোনা কয় আমি তোমার শুনি আর না বুঝি আল্লাহাতামের সঙ্গে এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলছে কত ভাষায় এক লক্ষ চল্লিশ হাজার ভাষা এর মধ্যে এক লক্ষ ভাষা হয়ে জানেনা মধ্যে ইন্টারন্যাশনাল ভাষা হইল আরবি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা কি আরবী ভাষা মুসলমানদের ইন্টারন্যাশনাল ভাষা কি আরবি ভাষা আল্লাহাক ভাষায় কথা বলতে ইব্রানি ভাষায় কথা বলা শুরু করিয়া দিলেন মুসা আল্লাহ সাল্লাম আগের মতো করিয়া শোনা শুরু করিয়া দিল আল্লাহফাক রব আলমিন নিজের অস্তাদ হয়ে গেলেন মুসা আল্লাহ ছাত্র হইয়া আসতে সুখ করিয়া শোনি কিছু আমি এইবার শুরানাই বুঝি বলেন বড় ভালো লাগে ও মুসা আমি এতক্ষণ যে কথা বললাম এই কথার ভাব তুমি কি বুঝলা আমাকে এইবার বলো আমি যে কথা বলতেছেন এই কথার একশো কথার মধ্যে পঁচানব্বইটা কথাই হইল আপনার হাবিব মোহাম্মদুর রসুম্লা সাল্লাই সাল্লামের উম্মতের প্রসংসার কথা বুঝেন না আপনারা বুঝেন না মুসালা সালাম বলতেছেন যে আল্লাহ আপনি যে এতক্ষণ কথা বললেন এই কথার মধ্যে একশো ভাগ কথার মধ্যে পঁচানব্বই চাক কথা হইল আপনার হাবিবের উম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের উম্মতের প্রশংসা ভা আপনার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সালিয়া সাল্লাম এখনো আসে নাই কোরআন এখনো নাদিল করেন নাই আপনার হাবিবের মত আসে নাই অনেক দেরি আছে কিন্তু এত আগেই আপনি উম্মতের পাগল হয়ে গেলেন কারণ কি প্রশংসা যদি আমি পুরাফুরি বলতে যাই তাহলে তুমি মুসার হায়াত শেষ হইয়া যাবে তোমার তোরা নেওয়া হবে না আমার হাবিবের উম্মতের এত গুণ হবে যে গুণের কথা বর্ণনা করতে গেলে তোমার বলেন, আর আমি দোয়া করলাম আমার যদি নবীনা হইয়া আমি মুসা নবীনা হইয়া যদি আপনার হাবিবের উন্মত হইতে পারতাম আমার জন্য বড় সৌভাগ্য হইত ভাত আমাদের দাম কত দেখছে আমাদের দাম কত দেখছে আল্লাহ ফখর্বুল আলমিনের কাছে মুসাল সাল্লাম বললেন মবুব্দু আপনার হাবিবের উম্মদেরকে আমি কেমন তাদের সিং কি হবে তাদের পরিচয় কি হবে সারিত্রিক বৈশিষ্ট্য কি হবে আল্লাহ আলামিন বললেন বলা যাবে না। তবে ওটা অধিকারী আমার আমার হাবিবের ওই উম্মতের মধ্যে সাতটা গুণ পাওয়া যাবে এই সাতটা গুণ মধ্যে থাকবে কচিম কে আমতের ময়দানে আমার হাবিব তাকে সুপারিশ করে নিয়ে যাবে সবাই শোনেন তো কয়টা গুনের কথা বলছে এই সাতটা গুনের অধিকারী আমরা হইতে পাচাই না না চাই কি গন কে কে চাই হাত জাগায় खेले आज नक सात टा गुण कथा के, अल्ला। के बोलने अल्लाह सात टा गुण कथा মুসাল্লা বলতেছেন আল্লাহ বলেন সাতটা গুণ কি কি আল্লাহ ফুল আলমিন বললেন আমার হাবিবের উম্মতের এক নম্বর গুণ হবে আমি আল্লাহ ফাকর্বুল আলমিনের নাম প্রত্যেকটা কাজ শুরু করবে বলুন সোবাহ সেই নামটা কি সেই নামটা হইল বিষ্ণু মিলু রহ মা সবাই বলছেন তো সবাই বলেন বিসমিল রাহিম কাপুর সব কাপুর ভরার সুর রহমান রাহিম আল্লাহবো আলমিনের হাবিম জনাবি মোহাম্মদুর রসুল্লাহ মিরাজ যখন গেলেন বুদ্ধি <laughs> ঘাসে दर्शन करते जाएज काउसारा जिज्ञासा करजूर कहलो पानी पानी खास सुंदर उन्मतर जन्ाइन कह्राहिटा तो तला हुजूर तला तलाार नाम हईलो मिसमिल्लाहमान अब्राहिम Subhanallah Allah Kalul Sum Allah <laughs> Aatt উম্মতের কান্ডারি কে উম্মের কান্ডারি হই হইতে পারে না কোন খাজা বাবা কাণ্ডারি হইতে পারে না কোন মা সন্তানের কান্ডারি হইতে পারে না কোন নেতা নেতা কোনো কান্ডারি হইতে পারে না কোন নেত্রী কান্ডারি হইতে পারে না কান্ডারি হইতে পারে একমাত্র দয়ার নবী মায়ার নবী সঈদুল রহমতীন মোহাম্মালাম সারা দুনিয়ায় কেহ আর কান্ডারি হইতে পারা ঠিক নেবে কাণ্ডারির অর্থ হইল সুখে তার মনে থাকবে দুঃখের অবস্থা আর বৃদ্ধ অবস্থা জমিনে গেল থাকবে জীবিত অবস্থাও থাকবে মৃত অবস্থাও থাকবে কবরা থাকবে হাসবে থাকবে স্মরণে সেই হইলো কান্ডারি আল্লাহর হাবিজ উঠাইয়া উজু করাইলেনের পরে কাবার হাতিমের সঙ্গে বোরাক বানার হাবিবকে বললেন ইয়া রসুল্লাহ ইয়াহিব্লাহ এই হাতিমের সঙ্গে যে বোরাগ এই আল্লাহাকুলালাম বললেন এখন তো কান্নার সময় না যেহেতু আল্লাহাকরবোলামা আপনাকে ডাকছে জান্ আপনাকে দেখা করার জন্য আপনাকে ডাকছে আপনি হইবেন মেহমান আমি নিজে মেজমান এই মুহূর্তে তো কান্নার কথা না হুজুর আপনি কেন কান দেন আপনি আমাকে বলেন আল্লা রিব রাখ দিয়া কয় এত সুন্দর বোরা যে আল্লাহ আমার জন্য আমি এই বোরাকে আল্লাহর সঙ্গে দেখা করতে যাব। আমার কোন উম্ম জানে না আমার কোন উম্মত আমার সঙ্গেও যাবে না কিন্তু এই বোরাকে আমার উম্মতের জন্য আল্লাহ বরাদ্দ রাখছেন এই কথা না জানা পর্যন্ত আমি এই বোরাকের বেশি কদম দেব না ভাই ম স এই দার নবিরা কোথায় গরুর গলায় দাঁড়িয়ে মুড়িদের নাই, ফিরিও হস করে না মুড়িদেও হস করে না ফিরিও নামাজ পড়ে না মুড়িদেও নামাজ পড়ে না ফিরিও গাঁজা খায় মুরুদেউ গাঁজা খায় ফিরেরও পর্দা নাই বর্ণ কথা ঠিক হবে ঠিক গাছের নাম আগে কয় না ফলের নাম আগে কয় গাছের নাম আগে কয় না ফলের নাম আগে কয় কলা গাছ না গাছ কলা কি কলা গাছ আম না গাছ আম গাছ কেউ কয় ফলে কারণ ফলটা বুঝ যা গাছটা বুঝ যা ফলটা হবে কোন দিন তাল হবে না শুকা গাছে কোনো দিন বেল হবে না বাঁশের গোড়া দিয়া আখ না আখের গোড়া দিয়া কোনো দিন তল্লাবাস রাইরেবে না পীর যদি ভালো হয় কি না তুমি যদি যখন নামাজ পড়ো না তুমি যদি দৈনিক দশ টাকার গাজা খাও তাহলে বোঝা লাগবে তোমার পিসাব বিশ টাকার গাঁজা গোপনে খাইলেও এখান কথা ঠিক না আল্লাহ যারা আল্লাহরুল আলমিনের দরবারে যাই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যাইয়া কয় মাবুদ গো আপনার হাবিব তো আর জানাইছে কি আর্জি জানাইলো এই যে বোরাক আপনি আপনার হাবিবের জন্য পাঠাইছেন যদি এই খবর না পাওয়া পর্যন্ত আপনার হাবিব ওই বোরাকের পিঠে কদম দিবে না ঠেকাই দিছে না কি কারণ ঠেকাইছে নি আল্লা বললেন আমার হাবিবকে ব্যস্ত হইতে আমার হাবিবের উম্মা পাঁচ অক্ট নামাজ যেই ব্যক্তি জামাতের সহিত মারুব না মন কার করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে তাদের জন্য তিরিশ হাজার বছরের রাস্তা পলসুরাতের গোড়ায় এক একটা বোরাক এক একজনের জন্য বরাদ্দ করা হইল যেই হাবিং মেরাজে যাওয়ার সময় আমার এত ভক্ত সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মা যায় হাজার লোক হয় যদি ওই সময় এই বসা অবস্থায় এই আমার এই সময় যদি খবর আসে টেলিফোন আসে যে প্রধানমন্ত্রী আপনাকে ডাকতে আছে ওই যে রাস্তায় আপনার জন্য খানা তখন আমার ভক্ত কোথায় গেল আর মুরিদ কোথায় গেল আর খাজা বাবা কোথায় গেল ভাজা বাবা কোথায় গেল কোনো মালিক হায়াতের মালিক ঋজিকের মালিক দৌরতের মালিক গরিবের মালিক ধনির মালিক বাসার মালিক মালিকের মালিক যে আল্লাহ সেই আল্লাহ পাক ওই যতক্ষণ পর্যন্ত উম্মের জন্য গাড়ি বরাদ্দ না হবে এই মেরাজে যাওয়ার পরে হাউজে কাউসার যখন পরিদর্শন করতে গেলেনা জানে তারপর এই বিসমুল্লাহ রহমানের রাহিম বললে আপনি হাউজে কাউসারের তালা যখন ধরবেন খুললা যাইবে হুজুর রহমানের রাহিম বললেন যখন হাউজে কাউসারের তালা ধরছে তালাটা খুললিয়া হুজুরের ডাক উজাইয়া দেখে পানি কি সুন্দর আল্লাহর লোক সামলাইতে পারলেন না যখন দেখলেন যে এত ঘেরান মানবীয় খাসলাত আল্লাহর হাবিবের মধ্যেও ছিল এই জন্য আল্লাহ হাবিব পানি হাত দিয়ে ধরছে এবং কায়দায় হাত দিয়ে ধরছে যেবরাইল আল্লাহাল তখন বললেন হুজুর এই পানি আপনি খাইতেও পারেন খাওয়ার অনুমতিও আছে আনতে আনতে উঠাইতে উঠাইতে বান্ধবের দুই আঙ্গুল নিছে কলব এই কলব বরাবর যখন আনছে তখন আর দুইখানা ফাঁক করিয়া আবার জাগা আর পানি জাগায় ফেলাইয়া যেভাবে পানি আপনি উঠাইলেন আমি মনে করছিলাম যে আপনি পানি খাবেন সিনা পর্যন্ত আইনিয়া কেন পানি পালাইয়া দিলেন ও ভাই আল্লাহর আবির আমি উম্মতের কান্ডারি দুনিয়ায় আমার যতগুলা উম্মত আছে প্রত্যেক উম্মতের কলমের আমার কলমের একটা কুদরতে ই রসি আমি যদি আমার উম্মত্রে থুইয়া এই হাউসে কারি খাই তাহলে আমার না উম্মতের কান্দানি হইতে পারে না জি উপরের থেকে অর্ডার আসছে যেরকম বসার জন্য বলা হয়েছিল এখন আবার ওঠার জন্য বলা হয়েছিল তা আমি আমার অসম্পূর্ণ কথা এখানে শেষ করলাম আমি দোয়া চাই যাতে আল্লাহ ফাকরবল আলমিন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত হক কথা বলে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলুন আল্লাহ উম্মিন এবং যাতে আল্লাহ ফাকরুল আলমিন সুস্থ অবস্থায় ইমানি হালাতে দিনের খেদমত করার মত তৌফিক দান করেন সবাই বলুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম আরহাম